আলোচিত হবে আজকের পর্বে আমরা আমাদের আলোচনা শুরু করছি মদিনার ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় প্রজেক্ট নিয়ে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 তবে এই পরিচয়কে ইমানের উপরে প্রাধান্য দেয়া যাবে না নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম ইসলামী ভ্রাতৃত্বের এই শিক্ষা মদিনা থেকে নয় বরং মাক্কি দাওয়াতের একদম শুরু থেকে দিয়ে এসেছে তবে মদিনায় যখন মুসলিমরা সমাজবদ্ধ হয়ে একটি রাষ্ট্রের অধীনে বসবাস শুরু করল তখন বিভিন্ন গোত্র থেকে আগত মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের এই চর্চাকে দৃঢ় করার জন্য মুসলিমদের হৃদয়ে গভীরভাবে প্রথিত করে দেওয়ার জন্য নবীজি কিছু বাস্তব পদক্ষেপ নিলেন আর এটাই হলো আনসার ও মুহাজিরদের মাঝে মুআখাত বা ভ্রাতৃত্ব স্থাপন আল্লাহ তাআলা বলেন ওয়া তাসিমু বিহব ফ্ল বই ন তু বিগি ইনক তুম আর তোমরা সকলে আল্লাহর রজ্জকে সুদৃঢ় হস্তে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হও না তোমরা সে ন্যায় মতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন তোমরা ছিলে পরস্পরের শত্রু অতপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ তোমরা অবস্থান করছিলে এক অগ্নিকুণ্ডের পারে। অতপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা প্রাপ্ত হতে পারো সুরা আলে ইমরান আয়াত একশো তিন আল্লাহতালা আরও বলেন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 এটা ছিল অকল্পনীয় একটা বিষয় কিভাবে এই অকল্পনীয় ব্যাপারটি সম্ভব হলো তা আল্লাহ ব্যাখ্যা করেছেন এর কারণ হলো তারা ছিলেন একই দিনের অনুসারী একই দিনের অনুসারী হওয়ার কারণে যে ভালোবাসা তাদের মধ্যে ছিল তা আল্লাহ সৃষ্টি তিনি মুহাজির ও আনসারদের মধ্যে একে অপর প্রতি ভালোবাসা দিয়েছেন এবং তাদেরকে পরস্পরের ভাই করে দিয়েছেন আল্লাহ রাসুলসাল্লু আলি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের মধ্যে সত্যিকারের ভাই ভাই সম্পর্ক স্থাপন করেছেন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 যারা মহাজিবদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল তারা মহাজিদদের ভালোবাসে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 লিফু কর ইগজি নীন উিয়ম্বরি مِنَ হি অব সুর সূল উল ইক হু সূ এই সম্পদ নিঃস মোহাজিরগণের জন্য ও যাদেরকে নিজেদের ঘর ও ধন সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছিল অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করে। এরাই তো সত্যবাদী সুরা আল হাসর আয়াত আট এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহতালা আনসারদের অন্তরে দায়িত্বশীলতার বোধকে জাগ্রত করেছেন তাদেরকে বলছেন তোমাদের ঘর আছে আর তোমাদের ভাইরা আল্লাহর সন্তুষ্টির আশায়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 মুহাজির ও আনসারদের মধ্যকার সম্পর্কটি ছিল এমন যেন তারা রক্তের ভাই এমনকি প্রথম দিকে উত্তরাধিকারের বিধানগুলো তাদের ক্ষেত্রে রক্তের ভাইয়ের সম্পর্ক ধরে প্রয়োগ করা হতো একজন মুহাজির ও একজন আনসারকে নিয়ে একটা জোড়া বেঁধে দেওয়া হয়েছিল তাদের দুজনের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করা হয়েছিল এভাবে এরকম কয়েকটি উদাহরণ হল আবু বকর সদ্দিক রাজিয়াল্লাহ আনহুর সাথে খারিজা ইবিন জোহাই রাজিয়ালাহ আনহু ওমর ইবনুল খতাব রাজিয়া আনহুর সাথে ইফবান ইবিন মালিক রাজিয়াল্লাহ আনহু ابو عبیدہ ابن الجراح <سؤال> رضي الله عنه معہ سعد بن معاذ رضي الله عنه عبد الرحمن ابن عوف رضي الله عنه معہ سعد ابن الربيع رضي الله عنه الزبير ابن العوام رضي الله عنه معہ سلامہ ابن سلامہ ابن وقاص رضي الله عنه طلحہ ابن عبيد اللہ رضي الله عنه معہ كعب ابن مالك رضي الله عنه سعيد ابن زيد رضي الله عنه معہ عباي ابن كعب رضي الله عنه مصعب ابن عمير رضي الله عنه معہ ابو ايوب خالد ابن زيد رضي الله عنه আবু হুজাইফিয়া হাতিফিন আবীল রে সন সলমান বিলাল রাজ আনহুর সাথে আবুর ওয়াইহা আব্দুল্লাহ ইবেন আব্দুর রহমান আল খাতামি রাজু আনহু এবার আমরা মদিনার প্রাথমিক যুগের আনসার ও মহাজির সাহাবিদের কিছু ঘটনা জানবো যেগুলোর মাধ্যমে আমরা এই ভ্রাতৃত্বের স্বরূপ এবং প্রকৃতি কেমন ছিল তা অনুধাবন করতে পারব ইনশাল্লাহ প্রথমে শুরু করা যাক সাদ এ বিন রবিয়া ও আব্দুর রহমান ইবেন আউফ রাজ্লা আনহুর মধ্যকার ভ্রাতৃত্ববোধের কাহিনী নিয়ে আব্দুর রহমান ইবিন আউফ রদিল্লা আনহু ছিলেন একজন মহাজির তিনি ছিলেন জান্নাতের সুখবর পাওয়া দশজন সাহাবিদের মধ্যে একজন অর্থাৎ আশারা মুবাসির একজন তিনি হিজরত করার পর সাহা দিবিন রাবিয়ার বাসায় ওঠেন সাহা দিবিন রাবিয়া ছিলেন আনসারি সাহাবি এই দুইজন ভাইয়ের ঘটনা আব্দুর রহমান এবফর আনহুর মুখে শোনা যায় তিনি বর্ণনা করেন হিজরত করে মদিনে আসার পর আল্লাহ আলি ওসাল্লাম আমার ও সাহাদিবিন রাবিয়ার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন সাহাদিবিন আর রাবি আমাকে বলল শোন আমি হলাম আনসারদের মধ্যে সবচেয়ে ধনী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 খেজুরের এক আটি পরিমাণ স্বর্ণ মোহর হিসেবে বেশ ভালোই আব্দুর রহমান আলীহাসালাম এরপর তাকে বললেন যাও একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করে নাও এই ঘটনা থেকে একটা ছোট শিক্ষা আছে নবীজি সাল্লাহ সময়ে বিয়ের বিষয়টা এতই সহজ আর স্বাভাবিক ছিল যে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 সালমান আল ফারেসি ও আবুদারদা রদেল্লাহ আনহুর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন সালমান ছিলেন মোহাজির আর আবুদারদা ছিলেন আনসার একদিন সালমান আল ফারসি রহু তার ভাই আবুদারদা রদেল্লাহ আনহুর সাথে সাক্ষাৎ করতে এসে তার স্ত্রী উম্মেদার্দাকে মলিন পোশাকে দেখতে পান তখনও হিজাবের আয়াত নাজিল হয়নি সালমান আল ফারিসি এই মলিন জীর্ণ পোশাক দেখে জানতে চাইলেন কেন ওই অবস্থা উম্মেদার্দা বললেন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 অগত্যা আবুদারদা ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর আবুদারদা আবার সালাতে দাঁড়াতে উদ্যত হলেন সালমান তাকে আবারও ঘুমাতে বললেন। রাতের শেষভাগে সালমান আবুদারদকে নিজ থেকে জাগালেন এবং দুজনেই সালাত আদায় করলেন পর সালমান তাকে বললেন তোমার উপর তোমার রবের হক আছে তোমার নিজেরও তোমার উপর হক আছে আবার তোমার পরিবারেরও হক রয়েছে প্রত্যেক হকদারকে তার হক প্রদান করো। এরপর আবুদার রহু নবীজির নিকট উপস্থিত হয়ে এই ঘটনা বর্ণনা করলেন সব শুনে নবীজি বললেন সালমান যা বলেছে ঠিকই বলেছে সালমান আল ফারিসু মক্কা থেকে হিজরত করেননি তিনি পারস্য থেকে রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লামের খোঁজে মদিনাতে এসেছেন তারপর রসল সাল্লু আলী হাসাল্লাম তার সাথে আবুদো আদার ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছেন তৃতীয় ঘটনাটি কোন ব্যক্তি বিশেষের ঘটনা নয় এটি সবাইকে নিয়ে আনসারগণ মুহাজিরদেরকে নানা দিক থেকে সাহায্য করতেন এবং নিজেদের সম্পদ থেকে যতটুকু সম্ভব তাদেরকে দেওয়ার চেষ্টা করতেন একদিন তারা নবীজি সাল্লু আলি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব দিলেন হে আল্লাহ রসুল আমাদের খেজুরের বাগানগুলো আমাদের ও মোহাজিরদের মাঝে ভাগ করে দিন তারা নিজ থেকেই তাদের বাগানের অর্ধেক মুহাজিরদেরকে দিয়ে দিতে চাইলেন নবীজি চাইলেন না আনসাররা তাদের জমিজমার জমার মালিকানার একটা বড় অংশ এভাবে ছেড়ে দিক। তিনি বললেন না ভাগ করে দেয়ার প্রয়োজন নেই আনসাররা মেনে নিলেন তারা নবীজির বিরুদ্ধে একটি কথা বললেন না কিন্তু তারা তাদের ভাইদের সাহায্য করার জন্য রীতিমত সুযোগ খুঁজছিলেন তারা নতুন একটা প্রস্তাব নিয়ে হাজির হলেন বললেন এক কাজ করা যাক মহাজিররা আমাদের বাগানগুলো আবাদ করুক আর উৎপাদিত খেজুরের একটা অংশের মালিক হোক মোহাজিররা বললেন আমরা এতে রাজি আছি তাদের মধ্যে চুক্তি ছিল যে মহাজির কোন অর্ধেক কাজ করবে কিন্তু পরে দেখা গেল যে অর্ধেকের বেশি কাজ আনসাররাই করে ফেলেছেন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 অথচ আমাদেরকে ফসলের অর্থে দিয়ে দেন আনসারদের এমন উদারতা দেখে মহাজিররা আল্লাহ রসুল সাল্লু আলী বললেন হে আল্লাহ রসুল আনসাররাই তো সব সব পেয়ে গেলেন আমরা তো কিছুই পেলাম না রসুল সাল্লু আলী ভাষালাম বললেন না তোমরা যদি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো এবং তাদের প্রশংসা করো তাহলে তোমরাও সবাবের অধিকারী হবে এ থেকে একটা জিনিস বোঝা যায় মোহাজিরদের চিন্তা ভাবনা কনসার্ন সবকিছু কতটা আখিরাক মুখী ছিল আনসার ও মহাজিরদের এই ঘটনাগুলো থেকে আমরা একটা জিনিস দেখি আর তা হল তাদের সম্পর্কে দুটো জিনিস জড়িয়ে আছে উদারতা ও কৃতজ্ঞতা আনসাররা মুহাজিরদের জন্য নিজেদের হৃদয় খুলে দিয়েছিলেন আর মহাজিররাও কখনো আনসারদের উদারতার কথা ভুলেননি তারা সব সবসময় আনসারদের প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং তাদের জন্য দুআ করেছেন প্রথম দিকে মহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল জোড়ায় জোড়ায় উত্তরাধিকার আইন প্রোগের ক্ষেত্রে তাদেরকে আপন ভাই ধরে সম্পদ ভাগাভাগি করা হত কোনো আনসার মারা গেলেই তার মুহাজির ভাই তার সম্পদ লাভ করত উত্তরাধিকারী হিসেবে মহাজিরদের অবস্থার উন্নতি হলে এই বিশেষ সম্পর্কগুলো লুপ্ত হয়ে যায় কিন্তু তাদের মধ্যে স্বাভাবিক ভ্রাতৃত্বপথ রয়ে যায় তারপর থেকে উত্তরাধিকার আইন শুধুমাত্র রক্তের সম্পর্কের আত্মীয়দের ক্ষেত্রে প্রয়োগ করা হতো এবার আমরা এই মুয়াখা বা ভ্রাতৃত্ব স্থাপনের শিক্ষা ও প্রভাব নিয়ে কিছুটা আলোচনা করব কয়েকটা পয়েন্টের মাধ্যমে এক নম্বর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 বাকিরা এর বিরুদ্ধে অবস্থান নেয় না বরং অনেকেই কাফ্রিকদের সাথে এক হয়ে যায় কোনো মুসলিম রাষ্ট্রের ওপর জাতিসংঘ স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে অন্য দেশগুলো সরকার আর সাহায্য তো তুলে থাক তারা উল্টো খুশি হয় কারণ মুসলিম হয়ে মুসলিমদের সাহায্য করার বোধটি জাতীয়তাবাদের সংকীর্ণ বোধ দ্বারা আজ প্রতিস্থাপিত হয়েছে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 মুমিনদের পারস্পরিক সম্প্রতি দয়া ও মায়া মমতার উদাহরণ একটি দেহের মতো যখন দেহের একটি অঙ্গ কষ্ট পায় তখন তার জন্য সারা দেহ অনিদ্রা ও চরে আক্রান্ত হয় বর্তমানে মুসলিম উম্মতের বিভক্তির কারণ আকিদার গৌণবিষয় বা ফিকেহি মত নয় মুসলিম উম্মার বিভক্তির কারণ হল জাতীয়তাবাদ যা মুসলিমদেরকে দুর্বল ও বিভক্ত করে রেখেছে এবং অন্তর কোন্দলে ব্যস্ত রেখেছে জাতীয়তাবাদ মুসলিমদের জন্য একটি ক্যান্সারের মতো এই জাতীয়তাবাদ মুসলিমদেরকে দায়িত্ব জ্ঞানহীন ও স্বার্থপর বানিয়ে রেখেছে মুসলিমদের পরাজিত অবস্থানের অনেকগুলো কারণের একটি হলো জাতীয়তাবাদ আমরা যদি ক্রুসের সময়টা দেখি তাহলে দেখব যখন ক্ষমতালোভী মুসলিম শাসকরা একে অপরের সাথে যুদ্ধ করে বিভক্ত হয়েছিল ঠিক তখনই ক্রুসের শক্তি মুসলিম ভূমিতে আক্রমণ চালিয়েছে এবং তছনছ করেছে আর মুসলিমরা যখন ঐক্যবদ্ধ হল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 ভ্রাতৃত্ব বলতে ঐক্য বলতে তারা কি বুঝতেন এবার জানা যাক কোরআনে আল্লাহ তালা ইমান ভ্রাতৃত্ব আনুগত্য বিশ্বস্ততা সম্পর্কে কি বলেছেন মাক্যী জীবনের শুরু থেকে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তার সাহাবিদের একটি শিক্ষা বারবার দিয়েছেন তা হল ইমানের বন্ধন রক্তের বন্ধনের চাইতেও দামি যেমন আল্লাহ তালা নূ আলাইহাসালামের ছেলের ব্যাপারে বলেছেন সে নুহের পরিবারের সদস্য ছিল না কারণ সে ছিল একজন কাশের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 আর নুহ তার রবকে ডাকল এবং বলল হে আমার রব নিশ্চয় আমার সন্তান আমার পরিবার ভুক্ত এবং আপনার ওয়াদা নিশ্চয় সত্য আর আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক তিনি বললেন হে নুহ সে নিশ্চয় তোমার পরিবারভুক্ত নয় সে অবশ্যই অসৎকর্মপরায়ণ সুতরাং যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই আমার কাছে তা চেয় না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 এর একটি বিশেষ ইবাদত বোঝায় তেমনি পরিবার বলতে সাধারণ অর্থে বোঝায় রক্তের সম্পর্কের আত্মীয়দের নিকটবর্তী স্বজনদের নুহ আলাইস্লামের সন্তান যেহেতু তার ঔরশ্চাদ সন্তান তাই তিনি মনে করেছিলেন যে তার নিজ সন্তানও বুঝি তার পরিবারের অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ পরিবার শব্দটির একটি নতুন সংজ্ঞা নুহ আলাইলামকে শিক্ষা দিলেন আর সে সংজ্ঞা মতে রক্তের সম্পর্কই পরিবারের সদস্য হবার জন্য যথেষ্ট নয় বরং পরিবারের সদস্য হতে চাইলে ইমান থাকা চাই আল্লাহতালা আরও বলছেন ভ্রাতৃত্ব বিশ্বস্ততা এই বিষয়গুলো কেবল মোমিনদের মধ্যে সীমাবদ্ধ অন্য কারো সাথে নয় নিশ্চয় মোমিনরা পরস্পর ভাই ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপস করে দাও আর তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে সুরা আল হুজরাত আয়াত দশ ইমানের এই নতুন বন্ধন করার সাথে আল্লাহাল মুসলিমদের জন্য আদেশ করছেন তারা যেন কাফিরদের সাথে বন্ধন ভেঙে ফেলে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 হে ইমানদার তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো যদি তারা ইমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম সুর এখানে আল্লাহ সুবাহ মুসলিমদের বলছেন যে যেসব গোত্রের সাথে মুসলিমদের সম্পর্ক আছে তারা যদি মুসলিম না হয় তবে সে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে তাদের প্রতি আনুগত্য পোষণ করা যাবে না আল্লাহ তালা আরও বলেছেন ুব্লবীন অমূল তত্তিজুয়ু ইমুয় আতুর্কূ مِنَ আপু পরুবি নি যু নোসুল ইয়ে পিনু বি রবি পুমি কু তুম খর তুম জিহ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 ومن يفعل همنكم فقد ضل سواء السبيل ان يسقفوكم يكون لكم احدى او يبسطوا اليكم أيديهم. ইকুম ঐ দিয়নত হিসু ইউ লুম ঔহ মুৌমিয় يَفْصِلُ ন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 তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা মুমতাহিনা আয়াত এক থেকে তিন মোদিনায় ইসলাম আসার পর আগের আইনগুলো রদ হয়ে যায়। নতুন মুসলিমদের সাথে কাফির গোত্রগুলোর আগের সম্পর্কের ইতি ঘটে মোদিনায় আসার পর মুসলিম ও আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের মধ্যকার সম্পর্কের উপর আনে বেশ কিছু আয়াত অবতীর্ণ হয়েছে কারণ মোদিনাতে তখন অনেক আহলে কিতাব বসবাস করত মোদিনা আরবদের সাথে ইহুদীদের অর্থনৈতিক রাজনৈতিক ও প্রতিবেশী ছিল সম্পর্ক বিদ্যমান ছিল তাদের সাথে মুসলিমদের সম্পর্ক কীরুপ হবে সে সম্পর্কে আল্লাহ জাল আয়াত অবতীর্ণ করেন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 তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করেন না সুরা মাইদা আয়াত একান্ন এই আয়াতের ব্যাখ্যায় ইমামি বিন কাসির রহমাহুল্লাহ তার তফসির বলেন এখানে আল্লাহালা ইসলামের শত্রু ইহুদি ও খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে মৌমিনদেরকে নিষেধ করছেন তিনি বলেছেন তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না কেন কেননা তোমাদের ধর্মের প্রতি তাদের হিংসা ও শত্রুতা রয়েছে হ্যাঁ তারা একে অপরের বন্ধু পটে তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে ইয়া আইহা আল্লাযীনা আমানু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 এই কালিমার প্রথম আছে অস্বীকৃতি জ্ঞাপন আর তার পরে স্বীকৃতি জ্ঞাপন প্রথম অংশ হলো লা ইলাহা অর্থাৎ কোনো ইলাহ নেই এখানে একজন ব্যক্তিকে বলা হচ্ছে যে সে এতদিন যেসব জিনিসকে উপাস্য মনে করেছে তার সব কটা বাতিল সেগুলো পরিত্যাগ করতে হবে পরের অংশেই বলা হচ্ছে ইল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যথিত মানে হল আল্লাহই একমাত্র উপাস্য একমাত্র মাবুদ এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে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 এই আদেশের প্রয়োজন এ কারণে ছিল যে সে সময়টায় মদিনায় মুসলিমদের সাথে ইহুদিদের সম্পর্ক পুরোপুরিভাবে ছিন্ন হয়ে যায়নি তাদের মধ্যে তখনও অ্যালায়েন্স অথবা মৈত্রী ছিল বন্ধুত্ব আত্মীয়তা বিশ্বাস্তার একটি সম্পর্ক ছিল ব্যবসায়িক সম্পর্কও ছিল মদিনার ঐতিহাসিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থার প্রেক্ষিতে এগুলো থাকাটাই ছিল স্বাভাবিক কেননা মদিনার আরব ও ইহুদিরা দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করছে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 আমরা অনেকেই প্রশ্ন করি মুসলিমদের সাথে কাফিরদের সম্পর্ক কেমন হবে সুরা হলো সব বিষয়ে চূড়ান্ত বিধান সংক্রান্ত আয়াতের সুরা আল্লাহ বলেন কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের উপর কঠোর হও আর তাদের ঠিকানা হলো জাহান্নাম আর তা কতই না নিকৃষ্ট স্থান সুরাত বা আয়াত তিয়াত্তর এভাবে মদিনায় একটি নতুন দল গড়ে উঠল বিশ্বাস ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই ভিত্তি ছিল ইমান এটি ছিল আল্লাহর দল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 আর সে কারণে তারা একে অপরকে ভালো কাজে নসিহা দিতেন অপছন্দের কাজ থেকে বিরত রাখতেন সালমান আল ফার্সি আর আবুদারদ আনহুমার ঘটনা থেকে আমরা এমনটা দেখতে পাই আবুদার দাদিল্লাউ আনহু কিছুটা দুনিয়া বিমুখ হবার কারণে নিজের আর তার পরিবারের ব্যাপারে তার যত্নে কিছুটা কমতে ছিল বিষয়টা যখন সালমান লক্ষ্য করলেন তখন কিছুটা জোর করেই তিনি আবুদারদার অভ্যাসে পরিবর্তন আনার চেষ্টা করলেন এর কারণ হলো।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 নবীজি সাল্লু আলী হাসাল্লাম তাদের দায়িত্ব পালনের ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি নিশ্চয়ই নিশ্চয়ই তারা তাদের দায়িত্ব পালন করে গেছে তাদের তাদের পাওনা দেওয়া। কাজেই মধ্যে যারা ভালো কাজ করে তাদের সাথে ভালো আচরণ করো এবং তাদের ক্ষমা করে দাও এই ছিল সংক্ষেপে মদিনতে সরসল সাল্লু আলী হাসাল্লামের দ্বিতীয় কর্মসূচি আনসার ও মুহাজিরদের এক করা এবং ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে একটি সমাজ করে তোলা ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাবসবুক ডট কম স্ল্যাশ রেইনড মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম